সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিসালাম আলহিল আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আশা করি যিনি ইলম শিক্ষা করে তার ফরজ পালনের দায়িত্ব আপনাদের রয়েছে এবং তা পালন করছেন আর আশা করি উপকৃত হচ্ছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তার উপরে আমল করি আমল ছাড়া আমাদের উপায় নেই আমল না করলে আমরা কোনো রকমেরই শ্রীবৃদ্ধি করতে পারি না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন আজকের আলোচনায় যে কথা বলছিলাম আপনাদের কাছে রুজির দরজা রুজির দ্বার উদ্ঘাটন করতে হলে কি কি করা লাগে আধ্যাত্মিক ব্যাপারে আমরা নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাব নিজেদের কাজ নিজেদের কায়িক পরিশ্রম এবং সেই চেষ্টাতে যা করার দরকার আমাদেরকে করতে হবে কিন্তু সেই সাথে আধ্যাত্মিক যে কাজগুলো আছে সেগুলো চালিয়ে যেতে হবে তাহলে উভয় দিক একসাথ হলে পরে আমরা আল্লাহর কাছে রুজি পাবো ইনশা আল্লাহ আজকে এমন একটা আধ্যাত্মিক দিক বলবো যে দিক যদি আমরা নিজেদের মাঝে নিয়ে আসি এবং সেই কাজ যদি আমরা করে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের রুজি মিলে রুজি পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে সে ওয়াদা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আর হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা আত্মীয়তার বন্ধন বজায় রাখা আত্মীয়তার বন্ধন বলতে এখানে রক্তের বন্ধন একান্ত নিজের উপরের দিকে নিজের দিকে যাদের রক্তের বন্ধন আছে সেই রক্তের বন্ধন ছিন্ন করা হারাম রক্তের বন্ধন ছিন্ন করা বৈধ নয় আর যদি রক্তের বন্ধন কেউ ছিন্ন করে তাহলে এমন হতে পারে যে পক্ষ থেকে সাজা আসবে আপনি পাবেন না পক্ষান্তরে যদি আপনি রেখে যান তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি চায় বা যে ব্যক্তি এটা খুশির সাথে চায় যে তার রুজি প্রশস্ত হোক এবং তার পরে তার প্রভাব অবশিষ্ট থাক সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে অন্য এক বর্ণনায় আছে যদি সে চায় তার বয়স বৃদ্ধি হোক তাহলে সে যেন তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পরে আল্লাহ আল্লাহতালা রুজি দিয়ে থাকেন আল্লাহ তালা আপনাকে কিভাবে রুজি দেবেন আপনি বুঝবেন না কিন্তু এরই বরকতে বন্ধন বজায় রাখার বরকতে আপনি রুজি পাবেন আত্মীয়তা বন্ধন কীভাবে বজায় রাখা যাবে অনেকভাবে বজায় রাখা যায় আপনি আপনার বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো রেখেছেন অনেক সময় সাংসারিক ঝুট ঝামেলায় বাপমা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আপনি সেটাকে আবার সংশোধন করুন অনেক সময় ছেলের সাথে আপনার হচ্ছে না আপনি আপনার ওই সম্পর্ককে আবার বজায় করুন বহাল করুন তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে রুজি আসছে আপনার ভাইয়ের সাথে মিল নেই আপনার চাচাদের সাথে মিল নেই যদি এইভাবে রকম রক্তের সম্পর্ক আপনার মাঝে ছিন্ন হয়ে আছে বিচ্ছেদ ঘটে আছে তাহলে সেগুলোকে আপনি সম্পূর্ণ করুন সেগুলোকে আপনি বজায় করুন বহাল করুন তাহলে আল্লাহর পক্ষ থেকে রুজি পাবেন আত্মীয়তার ব্যাপারে মহান আল্লাহ আমাদেরকে বহু সতর্ক করেছেন আত্মীয়তার বন্ধন বজায় করা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আর আত্মীয়তার বন্ধন চিহ্ন করা একটি মহাপাপ আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন বহু জায়গাতে কোরআন মাজিদে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো সেই আল্লাহকে যে আল্লাহর নাম নিয়ে তোমরা এক অপরের নিকট জাচেঙ্গা করে থাকো আল্লাহর নাম নিয়ে জাচেঙ্গা করতে হবে না তাই না তবুও করে থাকো আর হাম আর আত্মীয়তার বন্ধন গ্যাতি বন্ধন চিহ্ন করা থেকে দূরে থাকো কানা রাকিবা আল্লাহ তোমাদের ওপরে পর্যবেক্ষক আল্লাহ দেখছেন তোমাদের কাজ কর্ম তোমাদের মতিগতি তোমাদের চলন বলন সবই লক্ষ্য করছেন সুতরাং তোমরা এই জ্ঞাতিবন্ধন চিহ্ন করা থেকে দূরে থাকো আল্লাহ আল্লাহতালা অন্য একায়েতে বলছেন আর তোমার আত্মীয়কে তাদের হক তাদের অধিকার দাও আব্বার যে অধিকার আছে তা দাও আম্মার যে অধিকার আছে তা দাও আর আব্বার তুলনায় আম্মার অধিকার কত তিন গুণ বেশি তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দাও তোমার ভাইয়ের অধিকার দাও তোমার বোনের অধিকার দাও তোমার ছেলে ছেলেমেয়ের অধিকার আদায় করো তোমার চাচার যে অধিকার আছে আদায় করো মোট কথা নিকট আত্মীয় যারাই আছে তাদের হক আদায় করো মিসকিরের হক আদায় করো মুসাফিরের হক আদায় করো ওলা তুবাজের তাবজিরা আর অপচয় করো না অপব্যয় করো না কারণ অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আর অপচয়কারী হলো শয়তানের ভাই আল্লাহ তালা অন্য একাতে বলছেন আল্লাহ বলছেন যে যাদেরকে আদেশ করা হয়েছিল বলা হয়েছিল যে তোমরা আল্লাহর অঙ্গীকার পূরণ করো আল্লাহর অঙ্গীকার আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি করলে তা ভঙ্গ করো না কিন্তু এরা ওয়ালিন আল্লাহর প্রতিশ্রুতি দেওয়ার পর তারা তা ভঙ্গ করে আমার আল্লাহল যা জুড়তে বলা হয়েছিল তা তুরতে শুরু করে আত্মীয়তার বন্ধন জুড়ে রাখতে বলা হয়েছিল কিন্তু তারা আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করতে লাগলো ওয়াইফ সিদ্ধ পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি অশান্তি সৃষ্টি করতে লাগলো। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তো বিপর্যয় হবে এবং অশান্তি সৃষ্টি হবে আল্লাহ আল্লাহলা বলছেন উলাই কেলা হুমুল্লা তাদের জন্য রয়েছে কি অভিশাপ আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন করা হয় তার জন্য অভিশাপ ওলাহম সু উদ্দার আর আখেরাতে পরকালে রয়েছে খারাপ নিকৃষ্ট আবাস যাহান নাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা মহা অপরাধ رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الاخر فاليكرم ضعيفة جيب اكتيا اللهم فروكالي بشاش رکھے تار اوچید ستار مهمانر خاطر کر بے مهمان کسو من کر بے مهمان جاتو ٹوک دور کرا چھے تار خاطر جاكوالا حای کر بے خوار شموئے کی تاکر شموئے جمعون تا جمعون جگو مهمان تمنی ومن كان يؤمن بالله واليوم الاخر فاليسو الرحيمة আর যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন তার আত্মীয়তার বন্ধন জ্ঞাতি বন্ধন বজায় রাখে জ্ঞাতি বন্ধন বজায় রাখে তার মানে বোঝা গেল যে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আখরাতের প্রতি ইমানের দাবি হলো যে আপনি আপনার আত্মীয়তার বন্ধন কি করবেন বজায় রাখবেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আপনি পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করবেন না আর এই হাদিস আছে অমন কানুয় ফাল ইয়াকুল খাইরান আউল ইয়াসমত যে ব্যক্তি আল্লাহতে পরকালে বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে নচেত চুপ থাকে খারাপ কথা যেন না বলে ভালো কথা বলে নচেত চুপ থাকে এখানে আমরা হাদিসেও বুঝতে পারলাম যে ইমান বিল্ডার সাথে শর্ত লাগানো হয়েছে যে এটা দাবি ইমানের দাবি যে তুমি আত্মীয়তার বন্ধন বজায় রাখো রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আর সাধারণত টাকা পয়সার জন্যই আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় তাই না যতক্ষণ আপনি দিতে পারবেন এই দেওয়া এই টাকা পয়সা হলো দুনিয়ার সম্পর্কের সিমেন্ট ইটের সাথে ইটে জোড়া লাগাতে হলে কি লাগাতে হয় মাঝখানে সিমেন্ট দিতে হয় কাগজের সাথে কাগজ জোড়া লাগাতে হলে কী দিতে হয় আঠা দিতে হয় টাকা পয়সা একটা আঠা অথবা সিমেন্ট যেই বলুন আপনি যদি দিতে না পারেন তো আপনার মা বাপও আপনার পর হয়ে যাবে আপনার ছেলে আপনার পর হয়ে যাবে আপনার ভাই তো হবেই দিতে পারাটা হচ্ছে বড় জিনিস টাকা পয়সা যতক্ষণ আপনি দিতে পারবেন টাকা পয়সার মাধ্যমে আত্মীয়তার বন্ধন বজায় রাখা এটা বিশাল ব্যাপার আর আপনার জন্য ফরজ করা হয়েছে আপনি আপনার মা বাপের ভরণ করবেন এটা ফরজ আপনি আপনার ছেলে মেয়ের ভরণ করবেন এটা ফরজ দায়িত্ব পালন করবে সে দায়িত্ব আপনি পালন করবেন না তার মাধ্যমে যদি আত্মীয়তার বন্ধন চিহ্ন হয়ে যায় তাহলে ডবল অপরাধ সুতরাং आत्मयतार बंधन छिन्ह कर रसुल्लाह सल्लाम से जानना जायार बंधन छिन्न करना रसुल्लम बंधन छिन्ह करार कथा तलाफी हम प्रत्येक सोमवार एवं बृहस्पतिवार आल्लामल पेशा বান্দার আমল পেশ করা হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এই দুদিনে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার রোজা রাখা সম্পর্কে এই যে আমল পেশ করা হয় আর নিজে বলেছেন এই দিনে আমার জন্ম সোমবার আল্লাহ রসুলের জন্ম কি করে পালন করে গেছেন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন তো তোমরা সোমবারে রোজা রাখো নাকি জন্মদিবস মানে ওই যে হৈ হট্টগোল করে খাওয়া দাওয়া এই সেই ফুর্তি তাই না যদি এটাই তোমাদের দলিল হয় যে আল্লাহর নবী দিবস পালন করে গেছেন তো আল্লাহ নবী জন্মদিবস পালন করেছেন রোজা রেখে তোমার রোজা রাখো প্রত্যেক সোমবার রোজা রাখো না আল্লাহর নবী দাঁত ভাঙার ফলে হালুয়া খেয়েছিলেন আমরা হালুয়াটি খাবো কিন্তু দাঁতটি ভাঙব না ওরা অহুযুদ্ধের জন্য একটা দিনে দিন পালন করে এবং হালুয়া বানিয়ে খায় তাদেরকে জিজ্ঞেস করেন কেন বলে আল্লাহর নবীর দনদান শহীদ হয়েছিল তারপরে মা ফাতেমা হালুয়া বানিয়ে দিয়েছিলেন হালুয়া খেয়েছেন তো ঠিক আছে তোমরা দাঁত ভেঙে হালুয়া খাও আল্লাহ নবী তো বিনা দাঁত ভাঙে তো হালুয়া খাননি না হালুয়া খাওয়ার বেলায় আছি দাঁত ভাঙার বেলায় আমরা নেই এই হচ্ছে মুসলমান যে মুসলমান জন্মদিবস পালন করবো হৈহুল্লোর করবো আনন্দ খুশি করবো কিন্তু আল্লাহ নবী জন্মদিবস পালন করেছেন রোজা রেখে রোজা রাখো ও এটা পারবো না আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দেন আমি হাসিমাদ আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार थ्रचार सकाल साढ़े सतटा देखा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 দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুল রোজা রাখতেন যেহেতু এই দুই দিনে দিনে প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় যে মুশরিক নয় তার মানে ক্ষমা হয় না তাই না মুশরিক ক্ষমা করেন না যদি কেউ আল্লাহর সঙ্গে ক্ষমা করা হয় না কিন্তু তার মাঝে এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ থাকে কোনো ঝগড়া ঝামেলা থাকে রাগ কথা বন্ধ থাকে কথা বলা বলি বন্ধ থাকে এক অপরের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম নেই কালাম নেই মুখ ফিরিয়ে নেয় দেখা হয় তাকায় না ওর দিকে কিংবা মুখ এভাবে মুখ বেচকায় নাক ছিটকায় হ্যাঁ এরকম হয় না হয় না থাকে ঘরের ভেতরেই থাকে আর সব থেকে বড়ো মুশকিল যে একই ক্যাম্পে শত্রুর সঙ্গে বাস করা আপনার ঘরের ভিতরে যদি শত্রু হয় স্বামী স্ত্রীতে যদি এরকম হয় স্বামী স্ত্রীতে কথা বলা বলি নেই এক ঘরে বাস করছে করতেই হয় ভায়ে ভাইয়ায়ে কথা বলা নেই এক ঘরে বাস করতে হয় বাপ বেড়াতে কথা বলা নেই একসঙ্গে বাস করতে হয় ভারী কঠিন শত্রুর ক্যাম্পে বাস করা বড় কঠিন এক বিশাল আজাব কিন্তু তার ভাইয়ের সাথে কি আছে বিদ্দেশ আছে তখন বলা হয় সবাইকে ক্ষমা করা হয় কিন্তু আল্লাহ তরফ থেকে বলা হয় উতরুকোহা যায়নি হাত্তা হা এদের দুজনকে মাফ করা হবে না যতক্ষণ পর্যন্ত না এরা সন্ধি করে নিয়েছে এরা যদি আপস চুক্তি করে নেয় সন্ধি করে নেয় রা কথা শুরু করে কথা বলা শুরু করে কিংবা ক্ষমা চাওয়া চাউই করে কিংবা মানে মিটমাট করে নেয় তাহলে পরে আল্লাহ তালা আবার ক্ষমা করেন নচেত এদেরকে ক্ষমা করেন না বুঝতেই পারা গেল যে এইভাবে বিচ্ছিন্নতা ইসলামে কত বড় খারাপ জিনিস অনিষ্টকর জিনিস রাসুল উল্লাহসাল্লাম বলছেন লাহিল মুসলিম কোনো মুসলিমের জন্য জায়জ নয় যে তার ভাইয়ের সঙ্গে বিচ্ছিন্নতা অবলম্বন করবে তিন রাতের বেশি তিন দিনের বেশি তিন দিনের বেশি হলে এটা হচ্ছে ক্ষতিকর হতে পারে তোমার আমার মাঝে বা মুসলিম মুসলিমের সাথে হতে পারে কোনো ঘটপট ছোটোখাটো বিতর্ক व छोटाटो झगड़ा झमेला होते ही क्यों तरह जान तीन दिन भें मीमासा नये एक अपरेश क्षमा चे चेय अब जान पूर्वेकार स्वाभाविक अवस्था फिरिए नहीं आचेत तातिकर जिनि और एकाद से आहम्मद रसुल्लामाह व्यक्ति भाइय संगे एक बचर विच्छिन्नता बजाय रख लो से जानता खून कर दिल तार खून करारत पाप যদি কেউ এক বছর কারো সঙ্গে কথা বলা বন্ধ রাখে তার সঙ্গে কোনো সম্পর্ক বজায় না রাখে তাহলে তা খুন করার সমান মহাপাপ এক ব্যক্তি রসুলের কাছে এসে বলল আমালিনিয়া আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেন আল্লাহ তালা তার মাঝে তার ওসিলাতে আমাকে জান্নাত দেন আমি জান্নাত যেতে চাই এমন আমল বলুন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যায় তো রসুল্লাহ সাল্লাহাম বললেন थम तुम्हारे श्रिक थे तौहिदादी जानना चाह तदादी तौहिदादी छा मानुष जान जौहिद शर्त আর জ্ঞাতিবন্ধন বহাল রাখবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না তবেই তুমি জানাতে দিতে পারবে রাসুল্লাহ বলেছেন আই নাস আপসু সালাম হে লোকসকল তোমরা সালাম প্রচার করো আপোসে যখনই দেখা হবে সালাম একটু আড়াল হলে তারা আবার সালাম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সালাম প্রচার করো সালাম প্রচারের বিশাল মাহাত্ম আছে সালাম প্রচার করলে পরে কি হয় আপোষে মহাব্বত বাড়ে সম্প্রীতি বাড়ে ইত্যাদি ইত্যাদি আপসু সালাম তোমরা সালাম প্রচার করো ওয়া আত্ম আর হোধার্থ মানুষকে অন্নদান করো যা দরকার আছে পেটে খিদে আছে কেউ চাইছে অথবা না চাইছে আপনি তাকে অন্নদান করবেন ওয়াশুল আর হাম আর জ্ঞাতিবন্ধন অক্ষুন্ন রাখো আত্মীয়তার বন্ধন বজায় রাখো সল্লু বিল্লাই আর রাত্রে নামাজ পড়ো যখন লোকে ঘুমিয়ে থাকে কিসের নামাজ এটা তাহাজুদের নামাজ লোকে যখন ঘুমিয়ে থাকে তুমি জেগে আল্লাহর কাছে অনুয় বিনয় করে তুমি চাও আল্লাহর কাছে দোয়া করো আর সেই সময় তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো ইবাদত করো তৎ খুলনা তবে সালাম একদম নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে চলে যাবে যদি তুমি এই কাজ করতে পারো এই কাজগুলো করতে পারো আর এই কাজগুলোর মধ্যে একটা কাজ হলো কি আত্মীয়তার বন্ধন বজায় রাখা আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পরে জাননাতে যাওয়ার রাস্তা সুগম হয়ে যায় এবং নির্বিঘ্নভাবে নিরাপদে জান্নাতে যাওয়া যায় সে কথাই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন যখন আল্লাহ তালা সৃষ্টি রচনা করলেন তখন এই রাহিম এই জ্ঞাতি বন্ধন উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করল ইয় আল্লাহ এই যে আমি দাঁড়িয়েছি আমার অভিযোগ হলো যে আমাকে ছিন্ন করা হবে আমাকে ছিন্ন করা হবে দুনিয়ার বুকে তো আমি তার জন্য আপনার কাছে অভিযোগ করছি আল্লাহ আল্লাহতালা বললেন আমা তরাইন তুমি কি রাজি নও আন আসিলা আসিলাম সালাকি ওয়া আকা আকি আমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব যে তোমার সম্পর্ক বজায় রেখে চলবে আর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে দুনিয়ার মুখে যদি কেউ জ্ঞাতিবন্ধন বজায় রেখে চলে তার সাথে আল্লাহ সম্পর্ক থাকবে আর যদি কেউ জ্ঞাতিবন্ধন বিচ্ছিন্ন করে চলে তাহলে পরে আল্লাহ আল্লাহতালা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন যদি আল্লাহ তালার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তো কি হবে জানেন তো আল্লাহ তালা যদি আমাদেরকে তার রহমত প্রতি পদে পদে পদক্ষেপে না দেন তো আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্যে আল্লাহর রহমতের প্রয়োজন আছে আর যদি আমরা জ্ঞাতিবন্ধন ছিন্ন করি তাহলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আল্লাহ তালা বলছেন ফাহাল এটা কি সম্ভব যে তোমরা ফিরে গেলে তুপসিদু ফেলার ফিরে যাওয়ার পর তোমরা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে আল্লা অভিশাপ করেছেন তাদের চক্ষুকে অন্ধ করে দিয়েছেন এরা অন্ধ এরা অভিশপ্ত যারা জ্ঞাতি বন্ধন বিচ্ছিন্ন করে এবং পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে এসেছে যদি আপনারা কোনো প্রশ্ন করেন তাহলে বলতে পারে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে এখন দেখে যায় ছেলে ও মেয়েরা ইসলামের নীতি হল যে যদি কেউ জন্মদিন পালন করা শরীয়ত মনে করে সেটা বিদাত নিজের জন্মদিন হোক কিংবা বাপ মায়ের জন্মদিন হোক কিংবা নবীর জন্মদিন হোক কোনো জন্মদিন পালন করা আল্লাহ নবীর জন্মদিন পালন করা বিশেষ করে এটা দিন মনে করি করা হয় অতএব আল্লাহ নবীর জন্মদিন পালন করা এটা হচ্ছে বিদাত আর যদি আপনি আপনার বাচ্চার শিশুদের জন্মদিন পালন করেন তো শিশুদের জন্মদিন পালন করা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সুন্নত আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন না কাবলা কম অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে হাজওয়াল কোজ্জা তেবিল কোজ্জা জুতোর মাপের মতো খাপের খাপ তাই না এমন তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করে তোমরাও গোসাপের গর্তে প্রবেশ করবে ফ্যাশন তো আমরা সবসময়ই পাশ্চাত্যের পিছনে পড়ে তাদের অন্ধ অনুকরণ শুরু করেছি এই জন্যই হ্যাপি বার্থডে আমাদের আগে ছিল না এ ওদের কাছ থেকে এসেছে খ্রিস্টানরা খ্রিস্টের জন্মদিন পালন করে তা দেখা দেখি আমরা নবী দিবস পালন করতে শুরু করেছি তারপরে নিজেদের বাচ্চাদের জন্মদিন শুরু করেছি ওদের দেখা দেখি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে পালন করি এবং উচ্চ ফ্যামিলিতে বেশ বড়ো বড়ো ফ্যামিলিতে বেশ চলছে কিন্তু এটা ইহুদি খ্রিস্টানদের সূন্যত ইসলামের শূন্যত না জন্মদিন পালন করা ইসলামের শূন্যত না বিবাহবার্ষিকী ওইরকমই বিবাহ বার্ষিকী যারা পালন করে যেদিনে বিয়ে হয়েছিল সেদিনে এলে পরে হ্যাঁ স্বামী স্ত্রীতে সাজগোজ হোটেল ভাড়া এই সেই উপহার উপকন খাওয়া দাওয়া পার্টি যাদের পয়সা আছে যদি বললাম না পয়সা থাকলে পরে যা কিছু হয় আর কি কিন্তু পয়সাকে অবৈধভাবে অপচয় করা যাবে না আল্লাহ তালা আমাদের হিসাব নেবেন অর্থ সম্পর্কে কেমতে প্রশ্ন করবেন কথাবার্তা বলে তাদের সাথে কিভাবে আত্মীয় সম্পর্ক রাখা যাবে একটা বিষয় আর একটা হচ্ছে যেসব আত্মীয় দেখা গেল তারা জমি জায়গা সব তাদের নামে লিখে নিয়েছে এবং তা অন্যদেরকে মানুষ মনে না। তাদের সাথে কিভাবে আত্মীয় যদি একান্ত নিকট আত্মীয় হয় আপনার মা বাপ হয় তার সঙ্গে আপনি ছিন্ন করতে পারেন না যদিও সে কাফের হয় মা যদি কাফের হয় তবুও তার সাথে আপনার কি আত্মীয়তা বজায় রাখতে হবে তবে সেই রকম না যেরকম মুসলিম মা বাপের সঙ্গে রাখা হয় তার সঙ্গে বজায় রাখতে হবে তার ভরণ পোষণ করতে হবে তার খবর নিতে হবে তার সুযোগ সুবিধা দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি তার সঙ্গে তাকে দেখা করবেন তাকে খরচ দেবেন যদিও সে কাফের হয় বিশাল একটা মানে কঠিন ব্যাপার যে আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না অথচ আপনাকে তার সঙ্গে সম্পর্ক রাখতে হয় সময় শেষ হয়ে গেছে হুয়া সাল নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Love. बीटीबीटी এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'আ ফীহি ওয়ালা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 BIC code, IBO BZB 22 जारदे निहित आल्लर निर्देश अत्यंत দিলেন তাকে উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंग